عليكم ورحمة الله <تصفيق> <تصفيق> الحمد لله رب والسلام على আসসালামক بعد আলহামদুলিল্লা রবিলাম رضي الله تعالى عنها قالت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 শ্রোতা মন্ডলী আজকে আমাদের আলোচনার শুরুতেই আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানায় অশেষ মোবারকবাদ ধন্যবাদ আপনাদের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 সেটা হলো যে গোসল এবং মানুষের যদি ফরজ গোসল হয়ে যায় বীর্যপাত ঘটে একে কেন্দ্র করে আমাদের যে সমস্ত বিধান রয়েছে যে সমস্ত নিয়ম নিয়মকানুন রয়েছে এই অধ্যায়ে আমরা ইতিপূর্বে কিছু হাদিস আমরা বলেছি আজকে যে হাদিসটি আমরা ইতিপূর্বে আপনাদের কাছে পাঠ করেছি সেটি হলো মা আয়সা সিদ্দিকা রজি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের ফরজ গোসল কিভাবে করতে হয় তার সুন্দর সংক্ষিপ্ত গোসলের পদ্ধতি এই হারিস আমাদের কাছে বর্ণনা করে দিয়েছেন বলছেন ইজা জানাবা আল্লাহ নবী আলি সাল্লা যখন সহবাস করার পরে ফরজ গোসল করতেন ইয়াবুদ সর্বপ্রথম তিনি তারা আর ওই বাম হাতের পানি নিয়ে তার লজ্জা স্থান ভালো করে সুন্দর করে চতুর্দিক থেকে ধুয়ে নিতেন সুমায়া তাওয়াজা এরপরে তিনি উজু করতেন তাহলে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 ব্যত্রিকে বাকি উজুর সমস্ত কাজ দুই হাত ধুয়ে কুল্লি করে নাকে পানি দিয়ে মুখমণ্ডল ধরে ডান হাত বাম হাত ধরতো করে মাথা মাসে করে নিতেন এরপরে কি করতেন এরপরে আঙুলগুলিতে পানি নিয়ে ভিজে মাথার চুলের গোড়াগুলিকে ভিজে নিতেন যাতে করে পরবর্তীতে পানি ঢালার সময় কোনো একটি চুলের গোড়া যেন ভিজতে বাকি না থাকে ভালো করে ভিজিয়ে নিয়ে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 समस्त शरीर जो भिजानो हो जाए प्रथम जो थाके, की पा धुए ना थे कि करते पर धुए गोसल शेष हो गल ए गोसलैं उजुरा उजू दिए अपनी नाम कुरान तेलावा आल्ला घर तपे समस्त उजू शर्त यू दिए अपना क्ज चलो नतुनकर उजू करते हैल्लाह नबी आलतम जखने गोसल करतें তখনই তিনি আগে উজু করে নিতেন উজু ছাড়া তখনই তিনি গোসল করেছেন এমন প্রমাণ আমাদের কাছে পাওয়া যায় না এবং ওই উজু দিয়েই তিনি এবার করতে নামাজ পড়তেন নতুন করে আর উজু করতেন না তাহলে সংক্ষিপ্ত গোসল শুধু নিয়ত করে নাকে আর মুখে পানি আর সমস্ত শরীর ধুয়ে দিলেই হয়ে যাবে আর বিস্তারিত সুন্নতির তরিকা এই গোসল যেটা একটু আগে আপনাদের কাছে আমরা পেশ করলাম ওয়ালাহিন হাদিফ এমাই মোনা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 ওই হাতটা জমিনের উপরে তিনি মারলেন অন্য রেওয়াতে আছে ফমা সাহা মাটি দিয়ে ওই হাতটাকে ঘুষে নিলেন মেজে নিলেন কারণ বাম হাত দিয়ে যখন ময়লা টয়লাগুলিকে দূর করেছে তখন অবশ্যই হাটটাকে পরিষ্কার কারণ দরকার তাই তিনি মাটির মধ্যে হাটটাকে মেরে ওই হাতটাকে ভালো করে ধুয়ে নিলেন এখন যদি বাথরুম আমাদের যে বাথরুম এখানে তো আর মাটি পাওয়া যাবে না এখানে সাবোন আছে বা সাবান আছে বা অন্য অন্য যে জিনিস দ্বারা হাত পরিষ্কার করা সম্ভব তা দিয়েই পরিষ্কার করে নিবে আল্লাহ আল্লাহর আল্লাহকে দিলেন আল্লাহ নবী আল্লাহটা ফেরত দিলেন প্রিয়জন মনে করলেন না ওয়াজ আলহদ আলমা আদি আর দুই হাত দিয়ে পানিগুলাকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিলেন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 আড়াই থেকে তিন কেজি পানি দিয়ে গোসল করতেন এর অতিরিক্ত করেন নাই আড়াই অথবা তিন কেজি পানি যার আলোচনা আমরা করে এসেছি। তাহলে নবী বলেছেন রুমালে কোনো ময়লা টয়লা ছিল এই ধরনের কথা ঠিক নয় কারণ আল্লাহ নবীর স্ত্রী মাইমুনারি আল্লাহ তাল আনহা এমনটা হতে পারে না যে ময়লা যুক্ত একটা রুমাল বা একটা তোয়ালি আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির করে দিবেন। এটা কখনোই হতে পারে না এমন ধারণা করা আমাদের মোটেই ঠিক হবে না গোসল আল্লাহর নবী কিভাবে করতেন তার একটা বিস্তারিত বর্ণা আমরা এই হাদিসে পেয়ে গেলাম যা আমরা আমাদের জীবনে সেই রূপ আমল করার চেষ্টা করবো ইনশাল এরপরের যা হাদিস আমার মাথার চুলগুলিকে আমি মজবুত করে বেনি বেঁধে দিই বে গেঁথে বেঁধে ফেলি আন কহলীল জানা আবা যখন আমার ফরজ গোসল হবে সহবাসের পরে তখন কি আমার এই মাথার চুলের বেনিগুলি খুলে দিতে হবে অর্থাৎ চুলগুলো কি পানি দিয়ে ভিজাতে হবে অথবা মাসিক পরে। সেটা সহবাসের কারণে ফরজ গোসল হোক বা মাসিক পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল হোক আমার মাথার চুলগুলি আমি মজবুত করে শক্ত করে বেনি করে বেঁধে রাখি গোসলের সময় কি বেনিগুলি খুলে দিতে হবে অর্থাৎ চুল ভিজাতে হবে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 মাথার গোডা চুলি নয় এটা আমাদের কাছে কাজে নিজেরা ধন্যবাদ সবাইকে আগে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 থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এবং রাসুল্লাম একটি বর্তন থেকে একটি পাত্র থেকে একই সঙ্গে আমরা সহবাসের পরে আমি আর রাসুল একটি পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম একবার আমার হাত যেত আমি পানি উঠাতাম এবং আল্লাহর নবী আহসালাম তিনি পানি নিতেন এবং গোসল করতেন দুইজন এক সঙ্গে। বোখারি মুসলিম আছে একবার আমি আল্লাহর নবী নিতেন আর ইবনে হেবানের বর্ণায় আছে যে মাঝে মাঝে আমার হাত এবং রাসুল হাত এক জায়গায় মানে একই সঙ্গে হয়ে যেত তাহলে তাকে মানে সাক্ষাৎ হয়ে যেত হাতের হাত একে অপরের ছেয়ে নিত হান एर द्वारा बोझा जाए ओलामा एक राम स्वामी स्त्री मिलने पर जो बर्तन पत्र गोसल कर स्त्री स्वीक हाथ लाख एक अवस्था हम ये दुजर महाब्बत बड़े जाएज आप मध्य भलोबाशा बज कहते भलार प्रचंड अभाव भलोबा आज गेंजर लेखा था বোর্ডের উপরে লেখা থাকে ওই কাপড় চুপড়ে আই লাভ কিন্তু ভালোবাসা তো অন্তরে ভালো দিলের মধ্যে এই যে ভালোবাসার প্রচন্ড অভাব স্বামী স্ত্রীর মধ্যেও মিয়াবিবির মধ্যেও ভালোবাসার প্রচন্ড অভাব আল্লাহ আর আয়েশা কে এতই ভালোবাসতেন যে একটা গ্লাসে যে জায়গাটা মুখ দিয়ে পানি পান করতেন ঋতু অবস্থায় মিনস অবস্থায় ওই জায়গাটাতে আল্লাহর নবী মুখ দিয়ে পান করতেন এটা মহাব্বতের আলামত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 বেগাম মানে কই গাম নেই যার মধ্যে কোন কোন চিন্তা ভাবনা নেই স্ত্রী এই জন্য আপনার দুনিয়ার সব টেনশন চিন্তা ভাবনা সব দূর করে দিবে আল্লাহ বলে আল্লাহ বলেন তৈরি করেছে যে স্বামী যখন ঘরে ফিরবে তখন সব টেনশন দূর করে দিবে। হাসি দিয়ে আনন্দ দিয়ে বৈধ যেকোনো জিনিস দিয়ে স্বামীর মনকে একেবারে করে দিবে তাই হলো স্ত্রীর কাজ तब बाई बसे स्वामी के शांति राखबे की तरह ऐसे मे सूंदर प्रतिपालन कर आज प्रचंड घाटती देखा जाए कारण मडेल मुहम्मद रसल्ला सल्ला सल्लमे जीवन विधान तर नियम कानून केड़े के, बसे ये अपना के बलब आसन प्रति दिखिभा गोसले उजुते चलए फिर उठाई बसाय लेंदेन खावा दावा कपड़ चुपड़ सब किस मडल बन का सल्लाह प्रवेश करब इमी बाबू पानी प्रकार जेनेजू की भावे जेने गोसल की भावे जेने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 असुख बी ठाण्डा पानी पानी बा, पानी ठाकुर कर अल्लाह एक बार महानबुल आलमी कत सहज कर दिए तयम अध हादिस बर्णित्लाम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 आल्ला नबी आलिस आब्दुल्ला रजियाल्ला हालीस वर्णा करें रसुल्लाहसल्लम के पांचा जिनि देवा हो जा इतिपूर्वे कोबी के दवा रसुल के देवाई को धर्मे को विधान का पांच जिस एक नम्बर कि नसिर तबिर रब एम सीरत शहर एक मास कथा सुनने मानुषर अंतरे एक भय सृष्टि है তাই তো রাসুল্লাহ সাল্লামের কাছে বড় কোনো অস্ত্র ছিল না শক্তিশালী কোনো অস্ত্রের অধিকারী ছিলেন না তারপরেও আল্লাহর নবী আস্লা সাল্লামের কথা যখন অমুসলিমরা শুনত তখন তারা ভয়ে কাঁপত এক মাস দূর এক মাস চলে যতটুক রাস্তা হয় এতটুক দূর থেকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা শুনলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হতো যে আরে তার সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না তিনি যা কথা বলেন সেটা আমাদের মসজিদ এই ধরনের দুই নম্বরে কি অজয়াল আর দসজিদ আর সমস্ত জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্রতা অর্জনের মাধ্যম করে দেওয়া হয়েছে আগের যুগে অন্যান্য অন্য ধর্মে ইহুদি খ্রিস্টান ধর্মে নামাজ ফরজ হলে তাদের এবাদতের স্থান আমার মসজিদ রয়েছে তাদের যেরকম গির্জা বা এবাদতের স্থানে গিয়ে ইবাদত করতে হতো যেখানে সেখানে এবাদত করলে সে এবাদত কবল হতো না কিন্তু উম্মতে মোহাম্মদীর জন্য সহজ করা হয়েছে যেখানেই নামাজের হবে। ফাল তাহলে যে ব্যক্তি যেখানে তাকে নামাজ পেয়ে যাবে নামাজের সময় হবে ওখানে নামাজ পড়ে নেবে সালাত করে নেবে কারণ সেটাই তার মসজিদ আর পানি যদি না থাকে তো তাইম করে নেবে তাইম কারণ সেটাকে পবিত্রতার ব্যবস্থা করে দেওয়া হলো তাহলে এ হালিস ইমাম বখারি মুসলিম বর্ণা করেছেন এছাড়া হাদিসের বাকি আরও তিনটি বৈশিষ্ট্য আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইতিমধ্যে আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে বিদায়ের আগে আপনাদেরকে অশেষ ধন্যবাদ মবারকবাদ জানিয়ে শেষ করছি আশা করি আপনারা পরবর্তী পর্বে আমাদের সঙ্গে থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্শে হাদিস দেখবেন এবং বুঝবেন এপ এ পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত